সম্মানিত আমার কাছে আনকাল অর্থ হলো শিকল যেগুলো দিয়ে তাদেরকে কড়া দিয়ে আটকে ফেলানো হবে হাত কড়া থেকে আরম্ভ করে পা কড়া যত রকমের কড়া আছে সবগুলো রেডি আছে শত্রুগ লম্বা মোটা চেন দিয়েও থেকে বেঁধে ফেলো জাহান নামের মধ্যে এগুলো সব রেডি করা আছে। ও জাহিমা দাউ দাউ করা নামের আগুন তাদের অপেক্ষায় আছে আর খাদ্য কাঁটাই পরিপূর্ণ এরকম খাবার রেডি করে রাখছি ওগুলো একটা শাস্তি আঘার খুদার যন্ত্রণায় খেতে চাইবে গলার এখানে আটকে থাকবে কাঁটা উপরে নামবে না উপরে উঠবে না নিচেও নামবে না এইরকম খাদ্য ইন আলিল্লা ক্ষুদায় যান শেষ আর সেখানে খাদ্য গিয়ে তাদেরকে আঘার দিচ্ছে সে ময়দানের আগে এই দুনিয়ার সবকিছু শেষ হয়ে দুনিয়ার মধ্যে বিস্ফোরণ ঘটে সারা দুনিয়া এই এই জমিন পাহাড় সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ও কেনা তিল জীবালু ক্যাশি বা মাহিলা এই পাহাড় গুলো বিরাট বিরাট উঁচু উঁচু পাহাড় কোনো কোনো পাহাড় তো একেবারে জমরুদ একেবারে চাটান দিয়ে তৈরি রকের পাহাড় পর্যন্ত কি হয়ে যাবে এমন বিস্ফোরণ পৃথিবীতে ঘটবে যে এইগুলা সবগুলো পাউডার হয়ে যাবে বড় বিস্ফোরণ হলে বিরাট স্থাপনা পাউডার হয়ে যায় তার এক্সাম্পল আপনারা দেখেছেন নাইন ইলেভেনের মধ্যে তাই না এই বিল্ডিং যখন বিস্ফোরণে শেষ হয়ে যায় কেমন হয়েছে পাউডার তো আল্লাহ বিস্ফোরণ হবে থেকে বেশি না একটু কম হবে কয় কি কিরকম বিস্ফোরণ হবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বিস্ফোরণের সঙ্গে ছুটা ছুটি করে একটা আট আগে লাগি এমন ধাক্কা লাগবে সবকিছু চুরমার হয়ে যাবে পাহাড় এগুলো সব হয়ে বালুর স্তূপ পাহাড় থাকবে না বালু ধুলা বালুর স্তূপ এর মত থাকবে পাইল হয়ে থাকবে কিন্তু তারপরে যে থামবে না পরে যে আরো বিস্ফোরণ চলতে থাকবে আসে সে বিস্ফোরণের সঙ্গে যে বাতাসের মতো থাকবে সবকিছু বালুকে উড়িয়ে নিয়ে যাবে তারপরে কি হবে শেষ পর্যন্ত এমন হবে না আর এমন সারা পৃথিবী এই সৃষ্টি প্লেন একটা ভূমিতে পরিণত হবে সমতল ভূমিতে সমস্ত সৃষ্টির মধ্যে আকাশও নাই আর এই জমিনও নাই পানিও নাই সেই মাটিও নাই আরেক জগৎ তৈরি হয়েছে কেউ কেউ বলেন না যে হাসপুরের ময়দান কোন জায়গায় হবে জায়গা দেখাই দেওয়ার জন্য জাগা কি সেটা আর থাকবে জাগাও থাকবে না জমিনও থাকবে না দেশও থাকবে না এই মহাদেশ থাকবে না মহাসাগর থাকবে না এই পৃথিবীর কিছুই থাকবে না জায়গা দেখাবো কেমন আপনাকে জায়গায় তো নাই সেটা অন্য জায়গা তৈরি হবে আরেক জমিন কোন পাহাড় উঁচু নিচু কিছু নাই কোন ল্যান্ডমার্ক সেখানে নাই এরপরে আল্লাহ বলেন যে এই সব পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্য সেই দিন তাদেরকে আমি ধারা কোন কোন জালিমকে আল্লাহ দেন কোনো হয়ে যেতে পারে বহুদিনও থাকলো কিন্তু ওই পরিস্থিতির পরে আল্লাহ তালা সেই জালিমগুলাকে ধরবেন ওই দিনের পরে ধরবেন সেদিন সম্পর্কে আল্লাহ তালা মানুষকে সাবধান করেছেন করার জন্য নবীর আসুল দিকে পাঠিয়েছেন আখির নবী মেরাহিদান আমি তোমাদের কাছে এই যে পাঠিয়েছি রাসুলকে দাতা হিসাবে সাক্ষ্য দাতা হিসাবে সাক্ষী করে পাঠিয়েছি কি সাক্ষী দেবেন আল্লাহ হালবাল্লাহ তো আল্লাহ তালার এই কালিমার কথা দিনের কথা ইসলামের কথা লোকদেরকে তিনি পৌঁছিয়ে দিবেন এবং এই পৌঁছে দিয়ে তিনি সাক্ষর কাজ কমপ্লিট করবেন কে মত আল্লাহ তালা ওনাকে ডাকবেন ঠিক মতো পৌঁছে দিয়েছেন তো আমার কথাগুলো এবং বিদায় হজের সময় সাল্লা সালাম সে সাক্ষীটাকে দুনিয়ার মধ্যে কনফার্ম করে নিয়েছেন লক্ষ সাহাবির সমাবেশে বিদায় হজে কি বলেছিলেন আল্লাহলু সাক্ষী সাহাবিরা সাক্ষী দাও আল্লাহ তালার এই দিনের দাওয়াত আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি তিনি জানেন ওনার সময় শেষ হয়ে আসছে আর একটি হজ ওনার নসিবে নেই আল্লাহ তালা ডাকবেন নাকি। উম্মাতের সঙ্গে সাক্ষীর কনফার্ম করে দিলেন আল্লাহ হালবাল্লাহ আমি কি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ পক্ষ যে পায়গাম করেছি তোমাদের কাছে হুবহু আমানত সাক্ষী দিলেন দালা আমরা সাক্ষী দিচ্ছি আপনি পৌঁছে দিয়েছেন তিনি তখন আল্লাহকে লক্ষ্য করে বলেন আল্লাহ আপনি দেখেন আল্লাহ ফল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার উম্মত বলছে আপনার বান্দারা বলছে যে আমি পৌঁছে দিয়েছি আবু জাহাল আবুল হাবের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং ওনার মাধ্যমে পরবর্তী জেনারেশনে সবাইকেই খবর পৌঁছে গেছে তিনি যে পৃথিবীতে আসছেন এই খবর আর বাকি নেই যারা ইমানদার তাদের কাছেও খবর আছে, যারা বেঈমান তাদের কাছেও খবর আছে শাহেদান আলাইকুম তোমাদের প্রতি সাক্ষী হিসাবে তাকে পাঠিয়েছি এবং তিনি ঠিক মতো পৌঁছিয়েছেন কেন আমি এটার সাক্ষী নেব ওনার থেকে কি আমাদের দিন আবু জাহাল আবুল হাব করাইশের কুফারের দল আমি দেখলাম তোমরা কি আচরণ করো কেম আর ফেরাউন তোমাদের ব্যাপারটা ওই রকম হচ্ছে আমি যখন ফেরাউনের কাছে রাসুল পাঠিয়েছিলাম কোন রাসুলকে পাঠিয়েছিলেন সঙ্গে নাফরমানি করল বেদবি করল। ইমান আনলো না সীমালাঙ্ঘন করল। আর কি কি সীমালাঙ্কন করেছে আপনাদের জানা আছে তারপরে সে নীল আরব সাগর লোহিত সাগর পাড়ি দিয়ে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল তার সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ তালা তার সীমা শেষ পর্যায়ে যখন পৌঁছে যায় সে মানে সাদিদ আমি তাকে শক্ত করে ধরেছিলাম ফেরাউন যখন দেখতে পেল যে মুসা আল্লাহাম তো পার হয়ে যাচ্ছেন সাগর দিয়ে অনেক দূর চলে গেছেন এখন রাস্তা শুকিয়ে গেছে রাস্তা হয়ে গেছে সাগর শুকিয়ে পানি চলে গেছে তার কাছে তারপরে সাগরের পানি দেখে ফেরত চলে যায় ভয়ে তো সবাই বলবে কাউ আর তুমি সে তো অনেক বড় নাফরবান বলছে আনা রব্যকুম লা আমি তোমাদের আমাদের সবচেয়ে বড় লট এখন সে এটা তো কিছু একটা ঘটতেছে এখানে আমার জারি দুর্বা আজকে সে ধরা পড়ে গেছে এখন সে নামতে চায় না তার লোকজনকে নামিয়ে দিয়েছে এখন সে তার ঘোড়াকে ঘুরায় ঘোড়াকে পিছনে ঘোড়ায় চড়ে গিয়েছিল তো ওনাদেরকে ধরার জন্য এখন ঘোড়াকে ঘুরাচ্ছে ঘোড়াতে এখন তার কথা শোনার জন্য চেষ্টা করতেছে ইতিমধ্যে জিবরাইল আলা সালাম এসে জিবরাইল আলা ঘোড়া নিয়ে এসে ওই ঘোড়া দিয়ে এই ঘোড়াকে দাবড়াই দিচ্ছেন সামনের দিকে যা পিছনে যায় কই এখন সেরা অন্যেরা আর ঘোরাইতে পারে না সামনের দিকে যেতে হয় এরকম একটা রেওয়ায় ইমাবেন কাসি রহমতুল আলী বর্ণনা করেছেন তো এই যে আল্লাহ তালা তাকে সে বাঁচতে চাইলেও মন্তব্য না এই কথাগুলো মক্টার কাফেরা জানতো তারা শুনেছে সেই কথাগুলো আল্লাহ তালা রিপিট করিয়ে দিলেন তাদেরকে শোনায় মনে করিয়ে দিলেন যারা নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহ নবীদের সঙ্গে এরকম বেয়া দাবি পরিণত হতে পারে আল্লাহ দুনিয়াতে দেখতে পেয়েছ শুনতে পেয়েছ কিভাবে আল্লাহ ধরেছিলেন অনেককে হয়তো দুনিয়াতে ধরেননি তোমাদেরকে যদি এই মুহূর্তে আল্লাহ তালা দুনিয়াতে শাস্তি না দেন কিছুদিন তোমরা সময়ও পাও কিন্তু মনে রেখো কাই ফেতাত্তাকুন ফাঁকাই ফেতুন কিভাবে বাসবে সেই দিন ইনকাফার তুমি যদি তোমরা আজকে কুফরি করে ফেলো আলুর বেলদা আনসি বা যেদিন সমস্ত বাচ্চাগুলোকেও বুড়ো বানিয়ে ফেলবে যেদিন বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে মানে বাচ্চারা বুড়ো হয়ে যাওয়ার অর্থ হলো এই যে এমন কষ্ট এমন মুসিবত নেমে এসেছে যে বাচ্চা মানুষও বুড়ো হয়ে গেছে অনেক সময় বিশাল চিন্তা বড় পেরেশানি ভিতরে যখন মানুষ ঘুরতে থাকে তখন কিন্তু যত তাড়াতাড়ি দাঁড়ি পাকার কথা না আর একটু আগে পেকে যায় কথা ঠিক কিনা যে লোক মারাত্মক পরিসানিতে আসে চাপের কারণে পেরেছানের কারণে দাঁড়িমোস আগে পেকে গেছে এমন কি এমনকি রসুল্লাহ সাল্লি সাল্লামের মাথায় যখন সাদা চুল দেখা দিল দাঁড়িয়ে মধ্যে সাদা দাঁড়িয়ে শুরু হয়ে গেছে তখন একজন বললেন যে আপনার তো বার্ধক্য চাপ ফুটে উঠছে অলরেডি তখন তিনি বললেন সাই এবার হুদাওয়া যে সুরা হুদ এবং তার আরো যে আশেপাশে কিছু সিস্টার সুরা আছে সেখানে যে মেসেজ আছে এগুলোর চিন্তা আমার দাঁড়ি মস্তুল আগেই পাকিয়ে দিয়েছে তাহলে যে কোনো চিন্তা পেরেশানি ওজন প্রেশার মানুষকে একটু আর্লি দানি পাকিয়ে দেয় মানে একটু আর্লি বুড়ো করে দেয় সেই বিপদের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তালা বলছেন যে কেমতের দিন এমন বিপদ হবে মনে করো বাচ্চাকে বুড়া হওয়া রাখতেছে যদি বাচ্চারা হওয়ার দরকার নাই কারণ বুড়ারাও সেদিন বুড়া থাকবে না সব জওয়ান হয়ে যাবে আখেরাতে যাহার নামে গেলেও জওয়ান হবে আর জাননাতে গেলেও জওয়ান হবে যাহার নামে জাননাতে গেলে জওয়ান হবে নামত ভোগ করতে সুবিধা যাহার নামে গেলে জওয়ান হয়ে ফজিলত কি ফজিলত হলো জওয়ানদেরকে আজাব দিতে আর বেশি সুবিধা বাচ্চা মানুষ বুড়ো হয়ে যাওয়ার কথা এত বিপদের দিন তোমাদের সামনে আসছে এত কঠিন পরীক্ষার দিন তোমাদের সামনে আসছে এমন অবস্থা যে আকাশ জমিন চুরমার হয়ে যাবে আকাশ জমিন যেখানে টিকে থাকবে না কেমন শেষ করতে পারেন সেই কে আমাদের কথা মনে করে তারপরে গাফলতিতে আছো কেন আদা তিনি যেটা কথা বলেন যেটা বলে দিয়েছেন সেটা হয়ে থাকবে এগুলো মনে করো না যে একটা থ্রেড দিয়ে দিল একটা ধমক দিয়েছে তোমাদেরকে এই জন্য সমাজতান্ত্রিক লোকেরা সমাজতান্ত্রিক লোকেরা বলতো ধর্ম হচ্ছে আফিমের মতো তার মানে মানুষকে কম শিক্ষিত লোকদেরকে ধর্মের কথা বলে ভয় পাইয়া একেবারে দাবাইয়া রাখে ধর্ম নজ্লা তারা ধর্ম থেকে সরিয়ে দিয়ে মানুষকে স্বাধীন করে ফেলতে চায় আল্লাহ তালা বলেন যে ধর্ম এরকম কোন আজগবি গাল গল্প জাতীয় কিছু না ইসলাম ইসলাম এবং এই দিনের মধ্যে যে সমস্ত কথা বার্তা আল্লাহ বলেছেন সবগুলো বাস্তব সত্য হয়েই ছাড়বে এই যে আমি সব কথা বললাম ইনাহাদ সব কথা তোমাদের জন্য স্মরণিকা সব কথা তোমাদের জন্য শিক্ষণীয় সব কথা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনিয়ে দিচ্ছি আমার বলা বলে দিচ্ছি এখন যে ব্যক্তি চায় এই কথা শুনে আল্লাহর কাছে আসবে আল্লাহ রাস্তায় আসবে সে আসুক আর যে চায় আসবে না আল্লাহ তালা তাকে জোর করে দিনের মধ্যে ফেরেস্তা নাদিল করে শাস্তি দিয়ে দিনের মধ্যে ঢুকাই দিবেন না যে ইচ্ছা করে পছন্দ করে হেদায়ত গ্রহণ করবো আস হেদায়ত গ্রহণ কর তুমি কামিয়াব হয়ে যাবো আর যে তুমি হেদায়ত গ্রহণ করবো না তোমাকে আমি বাধ্য করব না কিন্তু সাবধান করে দিচ্ছি তোমার পরিণতি কি হবে সাবধান এই বিষয়টা কাফের বেদিন বাতিলপন্থী মুসলমানদেরকে যে কি কষ্ট দিবে তার মোকাবেলা কি পরিমাণ ধৈর্য সবর দিয়ে সাথে দিনের দায়িত্ব পালন করতে হবে সে কথা বলা শেষ করে আল্লাহ এখন একটা বিশেষ বিষয় দিকে আসছেন সেটা হচ্ছে এই যে তাহার্যদের হুকুম যে প্রথম পর্যায়ে ফরজ ছিল নবী করিম সাল্লি সাল্লামের উপরে পাঞ্জগানা ফরজ নামাজ মেয়ের রাজে গিয়ে নাজিন হর আগ পর্যন্ত এখন এই ফরজ নামাজ তাহাজ তিনি পড়েছেন সাহাবিরা পড়তেন ওনাদের উপরে ওয়াজেব ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আল্লাহ তালা দেখতে পেয়েছেন যে এটা কঠিন হয়ে যাবে এই দিনে পাঁচ অক্ত নামাজই এনাফ তিনি আসতে করে উড্র করে ফেলেছেন মানসুখ করে দিয়েছেন যে তাহাজ এখন থেকে আর ফরজ থাকলো না বা ওয়াজেব থাকলো না সেই হুকুম আস্তে আস্তে আসছে আপনার জানেন যে আপনি কোন কোন সময় রাতের তিন ভাগের দুই ভাগের কিছু কিছু কম সময়ে ক্যায়াম করেন তাহা যদ পড়েন কোন সময় অর্ধ রাত্রি রাতের অর্ধেক পর্যন্ত ক্যাম করেন তাহার যদি কোন সময় রাতের তিন ভাগের এক ভাগে এক ভাগ সময় কাটান এবং আপনার সঙ্গে মমিনদের একটা গ্রুপও তারাও এভাবে তাহাজ পড়েন অল্লাহাদ রাত এবং দিন কোন সময় বেশি হয় কোন সময় কম হয় কোন সময় ছোট হয় আর রাতের দিন তো আল্লাহ তালাই ঠিক করে দেন এখন দেখা যাচ্ছে যে রাত তো আল্লাহ তালা ঘুমার জন্য দিয়েছেন এখন বেশি সময় ওখানে তাহাজত পড়তে গেলে লম্বা টাইম আপনাদের কষ্ট হয় আর সব রাত্রে হয়তো অনেকেই তাহাজ পড়তেও পারে না আপনাদের পক্ষে এটাকে হুবহু ধরে রাখা গণনা করে করে টাইম মেনটেন করা ইজ ভ্যারি ডিফিকাল্ট তাহাজ পড়া প্রত্যেক রাত্রে ওয়াজিব বা ফরাজ হিসেবে মেনে নেওয়া খুব কঠিন হয়ে যাবে এটা আল্লাহ তালা রিয়ালাইজ করেছেন বুঝতে পেরেছেন আসল কথা হলো আল্লাহ তালা আগেও বুঝতেন কিন্তু এগিয়ে যাই ফাউমা তাই কোরআন এখন থেকে যদ্দুর পারো তাহাজ কর যদ্দুর পারো কোরআন তালাওয়াত করো কোরআন পড় এটা বলা হচ্ছে এই রিডিং। কোরআন পড়ার দ্বারা এখানে নামাজ কি বোঝানো হয়েছে যতটুকুন সম্ভব হয় কোরআন পড় মানে নামাজের মধ্যে তো কেরাত পড়তে হয় সেটা দোদ্দুর পারো তিন এক বাগ যদি পার দুই বাগ যদি পার আরো কমও যদি হয় তাহলে কিছু পড়ো এটা এখন আর তোমাদের প্রতি নির্দিষ্ট টাইম কে আমি এইটা হলো তাহাজ্যদের ব্যাপারে এখন থেকে আহ আর না এখানে ইমাম কাশির রহমতুল্লাহ আলি বলেন ওকাদ ইস্তাদাল আবু হানিফাতি ফ্লা আলাই বিহাদিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আয়াত থেকে একটা দলিল নিয়েছেন নামাজের একটা পড়া ব্যাপারের মধ্যে একদম অন্যান্য ইমামদের কাছে নামাজের যে কয়টা তেরো চোদ্দটা ফরজ আমাদের আছে অন্যান্য ইমামদের কাছে আরো ফরজ যোগ হয়েছে ওনারা বলেন সুরা ফাতেহা পড়া ফরজ কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন সুরাফাতে এবং রসুল বললেন তোমার নামাজ তো হয়নি ফাঁসল্লে ফাইনে কালাম তুই চললে আবার পড়ো নামাজ নাই। তো সাহাবি আবার পড়লেন আবার আসলে কালাম তো আবার নামাজ পড়ার নামাজ হয়নি আবার পড়লো বেচার আবার আসলেন আবার একই কথা নামাজ হয় হয়নি নামাজ শিখান এর শুনতে নামাজ আমি পড়তে পারি না তখন তিনি ওনাকে নামাজ শিখালেন কিভাবে তাকবে তাহরিমা পড়তে হবে প্রত্যেকটি বলতে বলতে তারপরে বললেন যখন কেরাতের কথা আসছে তিনি বলেছিলেন সেখানে মা কোরআন এরপরে যদ্দুর তোমার কোরআন শেখা আসে যেখান থেকে সহজ হয় তুমি ইজি ফিল করো সেখান থেকে কোরআন তেলাবত করো এখানে তিনি সুরা ফাতেহার নাম ভাঙ্গেন নাই কারণা করে ফরজ হইত তাহলে কিন্তু জমুরা অন্যান্য মাধবের আইমা কেরাম বলেছেন لا সলাতাল লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতুল কিতাব ওই যে ওই হাদিসে এসেছে ওই ব্যক্তির নামাজ হলো না যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পড়লো না সূরা ফাতিহা না বলে নামাজই হবে না তাহলে যে জিনিস না পড়লে নামাজ হয় না সেই জিনিস কি ফল যখন রুকু না করলে নামাজ হয় যাই হোকটা এমনকি ইমামের পিছনে পড়লেও হাতে পড়া লাগবে আর ইমাম আবহানিমা বলছেন যে কোন ইমামের পেছনে পড়লে পড়া লাগবেই না আবার মাঝখানে কিছু অপিনিয়ন আছে যেখানে জাহারি জোরে পড়েন সেখানে আপনার পড়ার দরকার নাই আর যেখানে ইমাম আসতে পড়েন যে সমস্ত যে সমস্ত সেখানে পড়তে হবে এরকম করে তিনটা অপিনিয়ন এই বিষয়ে আসছে এই ব্যাপারে আর আমরা কথা বলাই না এরপরে আমরা চলে যাই সামনের দিকে আল্লাহ তালা বলছেন যে তোমরা যা সহজ হয় ততটুকুন পড়ো তাহার্য যদি পারো পড়ো যতটুকুন পারো একেবারে পুরো তিন ব্যাগের একবার অর্ধেক এরকম কোন টাইম ফিক্স করতে হবে না তারপরে আল্লাহ তালা আরেকটু তাফিফ করছেন সুযোগ দিচ্ছেন আলিমা আল্লাহ বলছেন যে আল্লাহ জানতে পেরেছেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকবা অসুস্থ হয়ে গেলে তাহাজে পড়ার জন্য উঠা কি সহজ নাকি কষ্ট হয়ে যাবে ফরজ হয়ে গেলে তো সেই ব্যথার জন্য মুশকিল হয়ে যাবে আবার কেউ কেউ তোমাদের মধ্যে আছে জমিনের মধ্যে তারা রেজিক তালাশ করতে গিয়ে সারাদিন প্রচন্ড খাটনি করা লাগে এখন এই বেসারাদারি উপরে আবার তাহাজ ফরজ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে মিস করে ফেলবে আবার কেউ কেউ আছে যেহাদের মধ্যে ব্যস্ত আছে সেখানে তাহাজ বা কায়দা পড়া সেটাও মুশকিল আছে তো কাজে সব কিছু কনসিডার করে আল্লাহ বলছেন ফক্রা উম সহজ হয় যখন সুযোগ আল্লাহ দেয় আর না পারলে গুণা হবে না ফরজ হয়ে গেল জাকাত আদায় করো আক্রেদুল্লাহ কার দান হাসানা আর আল্লাহ করা দান কর إذا كنت قلت بذلك إمام ابن كثير مطلع عليه بلين علم أن سيكون من هذه الأمة ذو أعذار الله تعالى جانت برسن أمة المدوانك عزر باوزة بي بهولوك الوزر تحج بي من مرض لا يستطيعون القيام المصافرون يرتقون الفضل في المكاسب المتاجر وآخرين مشغولون بالغزة في سبيل الله كذي اعتورا كومير بستوطر بيتوري شباي تحجزي برتبار بينا إذن الله تعالى بقول لك ঠিক আছে বা কায়দা প্রত্যেক রাত্রে সবাই পড়তে না পারলে তোমরা কিছু কিছু চেষ্টা করা যার যদি তৌফিক হয় তাহার যদি পড়ার জন্য নফল হয়ে গেল এখানে হাদিস এখান থেকে বলতেছে যে নফল হয়ে গেল এখন এই হাদিসের তাসিরে ইমামি মি খাসির রহমতুল্লাহ আলী বলেন আবু রাজা নামে এক তাবে তাবি আসছিলেন সাহাবি তাবে হাসান আল বাসরি রহমতুল্লাহ আল কাছে ওনাকে জিজ্ঞেস করলেন ইয়া আবাসঈদ এমন লোক যদি হয় কোরআনের হাফেজ পুরো করে ফেলেছে এখন লোকটা তার জন্য তো তেলাবাত করা অনেক সহজ তাহাজ পড়া তার লম্বা লম্বা সূর্য দিয়ে কোন কঠিন কাজ নয় কিন্তু সেই লোকটা যদি শুধু ফরজ পড়ে ঘুমাই থাকে আর তাহা না তার ব্যাপারে আপনার কি সে কোরআনকে বালিশ বানাই ঘুমাই থাকে এত কোরআন হ্যাঁ সঙ্গে নিয়ে ঘুমাই থাকে মানে কোরআনে বালিশের মতো বানাইত সে তো উচিত ছিল লম্বা সুরা আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছে এটা তাহাজ পড়বে সম্ভবতায় এরকম লোক যদি হয় সে আল্লাহ আবু রাজা বলেন আল্লাহ তো বলছেন ফকরা উমা তাইয়াসমিন যদুর পারো কোরআন সহজ যদ্দুর তোমার জন্য ইজি হয় পড়ো তো আপনি একেবারে তার জন্য এত বড় শক্ত কথা নিয়ে আসলেন কেন তখন তিনি বললেন কলানা বাসরি আলাই এভাবে তাহাজ কে গুরুত্ব দিয়েছেন আহুল আলমকে আহলুল কোরআনকে হাফিজদেরকে বিশেষ করে কানা হাক আল হামাল তার দৃষ্টিতে সুর উল্লা সাল্লাসাল্লামকে আল্লাহ রেখে দিয়েছিলেন হুফিল্লাই রাত্রের অল্প অংশ হলেও তাহাদের তাদের তাহাজ পড়া উচিত এলেম ওয়ালাদ অবশ্যই রাত্রে কিছু সময় তাহাজ পড়া উচিত একদম তাহাজ তারা পড়ে না সেই ব্যাপারে একটা হাদিসের সকল হওয়ার আগ পর্যন্ত সে ঘুম থেকে মোটেই উঠে না এই লোকের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো তখন রসুল্লাহ সাল্লাম বললেন এটা ওই লোক যার কানের মধ্যে শয়তান প্রস্রব করে দিয়েছে আসে সে জনমের মতো ঘুমায় উঠে না তাহাজের জন্য এখন এই হাদিসে কাকে নিন্দনীয় করা হয়েছে কাদেরকে এইভাবে শয়তান প্রস্রব করা কথা বলা হয়েছে এর ব্যাপারে ওলামাইকার বিভিন্ন মতামত দিয়েছেন একটা মত আসছে যে যারা ফরজ নামাজ তরক করে কাদা করে ফজর শেষ যাওয়ার বহু পরে উঠে তাদের কথা বলা হচ্ছে আর কেউ কেউ মনে করেছেন যারা করেছে। এই আয়ত্ত তাফসির ও আকিম সাল্লা তাক তোমরা তোমাদের ফরজ নামাজ আদায় করো ফরজাত আদায় করো এই আয়তের তাফসিরে ইবিন আব্বাস থেকে ওনার দুই ছাত্রা একরমা এবং মুজাহিদ رحمه الله برنونا كورينجي إن هذه الآية نسخة الذي كان الله قد أعجبه على المسلمين أولا من قيام الليل اي آيات دراء اقيم الصلاة وآت الزكاة اي آيات دراء فرض پاس وقت نماز الفرضية ثابت ہوئے جائے اور اي آيات ہوئے گے سے ناسخ اور اگر زي آيات سلو تحجد شنکران تو شو تا ہوئے گے سے منسوخ يا أيها কুমিল্লা যে কালেফ ছিল সেটা এখন মানসুখ হয়ে গেল পাঁচ বক্ত ফরজ নবাজ না গেল তাহাজ এখন সুনত বা নফলের মধ্যে থেকে গেল আগে ইন্টারভিউ প্রশ্ন করেন তাহা যুদ নফল এই প্রশ্ন প্রায়ই আসে ইসলামী শরীয়তে মিনগাইরুল ফরিদা ফরজের পরে বাকি মধ্যে পড়ে যায় কিন্তু সেই নফল থেকে যে নফলগুলো রসুল উল্লাহ সাল্লাম আদায় করে ফেলেছেন উনি আদায় করেছেন এই জন্য আমরা আদায় করি উনি আদায় করার কারণে সেগুলো শূন্যতের মর্যাদা পেয়ে যায় কাজেই তাহায দেখুন সুন্নত নফলও নফল হলো যেটা ফরজ না আর সেই নফলটা আবার শূন্যতের মর্যাদা পেয়েছে রসুল্লাহাম যেহেতু পড়েছেন আর শূন্যত নফল এটা জানার এত দরকার কি ওই যে না জায়গায় কোরআন হাজি বসলিম কোন জায়গায় আছে কোন সত্যের কিতাবে ওইগুলো নাই আর নিয়ে এত এরা কাল গত সপ্তাহে ব্যাখ্যা করেছিলাম বোধহয় তাই না মনে আছে তো হ্যাঁ যাই হোক না নফল এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই চিন্তা হওয়া দরকার যে তাহাজ কয়দিন পরতে পারছি আল্লাহ যে আর ফরজ নয় হাসান আলী মুলামাদের জন্য একটু শক্ত করে বলেছেন কিন্তু কাসির রহমতুল্লাহ আলহি বলেন যে যাই হোক আহাদিস দ্বারা সাবেত হয় তাহাজ আকিদ দেওয়া যায় এমনি কিন্তু যেহেতু অন্য হাজি সে পরিষ্কার ভাবে আসছে যেমন এক বেদিন আসছিল তাকে জিজ্ঞাসা বেদুন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আপনার হ্যাঁ আল্লাহ কি করতে বলছে ইমান আনার পরে বলছে যে পাঁচ ওক্ত নামাজ পড়তে পড়ছে রাত দিনের মধ্যে পাঁচ ওক্ত ফর আদায় করতে বলেছেন তখন সে বেদুইন বলল হাল আলাইয়া গাই আমার কি এ ছাড়া যদি আর নফল শুনত পড়া সুযোগ না পাই পাঁচ শক্ত ফরজ ঠিক মতো থাকে কাম হয়ে যাবে তো চলবে আর না পড়লেও চলবে তাহলে বুঝা গেল যে এটার বাইরে কেউ যদি আর না পড়ে তাহলে তার ফরজ ওয়া যে গুনা তরক হওয়ার মতো কোনো গুনা হবে না তার ইল্লা আন আনসুল্লাহাল্লাম বললেন তো তুমি যদি নফল করতে চাও সেটা খুব ভালো কথা কিন্তু ফরজ আর নাই না পড়লে আর গুণা হবে না ওই হাসানুল বলছিলেন যে শক্ত করে ওইটাকে দলিল পাওয়া গেল যে হ্যাঁ নকল যদি করতে পারো অনেক ফজিলতের বিষয় আছে কিন্তু এটা ফরজ নয় এবং সেই বেদুইনের কথা ছিল না খুব সুন্দর সুন্দর কথা যে তারপরে আর কি বলছে আল্লাহ বলছে যে আল্লাহ জাকাত দিতে বলছে কদ্দুর দেওয়া লাগবে ফরজ জাকাত দিয়ে শতকরা আড়াই এর বেশি লাগবে না তো না দিলে চলবে তো না দিলেও চলবে আচ্ছা আর কি বলছে ফরজ রোজা রমজান মাসে রাখতে হবে আর কিছু ফরজ নাইতে হবে আর কিছু ফরজ নাই যদি নফল করো তো একটু বেশি ফজিলত আছে না করলে অসুবিধা নাই তারপরে কি বলছি আর হজ করতে জীবনে একবার আর বেশি না করলে চলবে তো আর বেশি না করলে চলবে যদি তুমি নফল করতে চাও সেটা আলাদা কথা সে বাসারা শুনে তারপরে বললো বের হয়ে গেলেন গিয়ে বলতেছিলেন যে যা আপনা থেকে শুনছি হুবহু আমল করব একটুও বাড়াবো না একটুও কমাবো না এই কথা বললে চলে গেল লোকটা বেদুইন ইমান আছে ইসলাম আসে ইসলামকে ভালো করে বুঝতে এসেছিল যাওয়ার সময় রসল সাল্লাম বললেন যে ব্যক্তির জান্নাতির লোককে দেখতে চায় তার চেহারা দেখুক এত ফজিলত কি তার মধ্যে সে তো কোনো নফলের কথা অনেক গুরুত্ব দিল না খালি ফরাজের কথাই গুরুত্ব দিল তার অর্থাৎ সে কোনদিন ফরাজ নফল করবে না সুন্নত করবে না এটা না তার অর্থ হল তার আরেকটা স্পিরিট ছিল সাংঘাতিক রাসুল কি বলেছেন হুবহু টিকে থাকি বলেছেন তাও নফল করলে সেটা আলাদা ওই যে স্পিরিট টা শরীর হুবাহু ফলো করব। যা শুনছি তা আমল করবো খালি ব্যাখ্যা খুঁজবো না এদিকে এটা কাঠছাট করা যায় কিনা করা যায় কিনা ওদিকে আরেকটা অপিনিয়ন আসে কিনা ওদিকে কিছু একটা আছে কিনা এইগুলো না আল্লাহ গত সপ্তাহে বলছিলাম কিনা না তার আগের সপ্তাহে বললাম ইবিন আব্বাস রিয়াল আনহুমা আব্দুল ইমিনিয় আনহুমা ওনাদের সঙ্গে ওনারা তো পরবর্তী ইয়াং সাহাবি ছিলেন বড় বড় সাহাবির ইনতেকালে বলেন সাহাবিদের উস্তাদ ছিলেন ওনারা বিভিন্ন বিষয়ে যখন আলোচনা করতেন তালিম করতেন কোন একটা মাসালা প্রসঙ্গে আব্দুল আব্বাস একটা ফতুয়া দিলেন যে বলেছেন এই বিষয়টা এইভাবে একজনে বলল আপনি বললেন হাজিসের কথা এই ভাবে আবুবকর অমর তো দেখছি তার বিপরীত ফতুয়া দিচ্ছেন তিনি বললেন আমার এখন ভয় হচ্ছে আল্লাহর আকাশ ভেঙে গত পড়বে তোমাদের মাথার উপরে এই মুহূর্তে উনি ফতুয়া দিচ্ছেন যে একসঙ্গে হজের মধ্যে গেলে ওমরা হজ মিলাইয়া তামাত্ম করা যায় কোনো কোন অনেকেই ফতুয়া দিয়েছেন যে তামাত্ম করা যায় না মোতা করা যায় না হজের এ সফরে গিয়ে ওনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কোনো কারণে হোক এটা অনেক লম্বা চোড়া ইস্তলাফি বিষয় তখন হজর সবার শুধু হজ করতে হয় তখন তিনি বললেন ওমর কে কে আমি বলতেছি আল্লাহ রসুলের কথা আর তুমি বলতেছো অমর কথা দেখেন নিজের বাবার কথা অমর তাহলে ওই যে ওনাদের স্পিরিট ছিল যে কোরআন এবং কথা বলা হচ্ছে এরপরে মানুষের কেমন এগুলো নিয়ে আর্গুমেন্ট করার এগুলো নিয়ে মতামত নিয়ে এদিকে সেদিকে যাওয়ার আরেকটা মতামতটা এটা বলছে তোমাকে এটা বলছে এগুলো কেমন তালাশ করার কোন সাহসে করে আব্দুল আপনি আব্বাস সাদিল্লাহ আনম বলছেন এই কারণে আল্লাহর গজব তোমাদের মধ্যে হয়ে যেতে পারে এই হলো এই বেদুইনের তিনি এই জন্য তাকে জান্নাতি বলেছেন যে রসুল্লাহ সালামের কথা শুনার পরে তার স্পিরিট টা শরীয়তকে মানার ক্ষেত্রে এই স্পিরিট এর কারণে আল্লাহ তালা তাকে জান্নাতের দরজা খুলে দিলেন এরপরে নামাজ এবং জাকাতের কথার পরে আসছে ও আক্রিদুল্লাহ কর দান হাসানা আল্লাহ তালাকে কর আল্লাহকে করদে হাসানা দেওয়ার অর্থ কি এইটা হলো করা এই জন্য অন্য আয়াতে এই শব্দটা উল্লেখ করা হয়েছে আবার অন্য হাসানা। কে আচ্ছ আল্লা দেবে তাহলে আল্লাহ তাকে অনেক বেশি কত গুণ বেশি আল্লাহ তাকে সওয়াব দান করবেন। দান খরাত করলে আসলে কাউকে দিয়ে দেওয়া হয় না আমার নিজের জন্যই দান খরাত করি আমার জন্যই এটা গচ্ছিত থাকে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা এটা আমাকে ফেরত দেবেন এই এটা নাম করজ যদি অরিজিনালি হাওলা দেই না যে এই দুনিয়াতে এইভাবে সম পরিমাণ ফেরত দেওয়া হবে বরঞ্চ আসলে আল্লাহ কাছে বিশাল পুরস্কার পাওয়ার আমরা দেই। এটা জন্য মসজিদে করজে হাসানা দিয়েছেন আপনারা অনেকে এই করজে হাসানা আর এই সুরার মধ্যে করজে হাসানা কিন্তু এক না কোনো কোন দিকে মিল আছে কিন্তু কোন কোনো দিক থেকে একটু ভিন্ন ডেফিনিশন আছে এখানে এটা আল্লাহ রাস্তা দান করে দেওয়ার কথা বলা হয়েছে আর মানুষের মধ্যে লেনদেনের মধ্যে যে মানুষ কর্জ দেয় লোন করে এই ইসলামী হাসানা বলা হয়। করেন মসজিদকে দিস মাদ্রাসাকে দিয়েছেন করদে হাসানা আপনি পুরোটা আবার ফেরত নিবেন দেবও আপনাকে এটা সত্য সেটাও করজে হাসানা এখানে দান হয়ে গেল করদে হাসানা আর ওখানে দান না করেও আপনি করজে হাসানোর মালিক হয়ে গেলেন কিভাবে হলেন সেখানে তো আপনি ফেরত নিচ্ছেন ফেরত নিলেও দুনিয়ার মধ্যে আপনার নিজের টাকাটা আরেকজনকে দেওয়া এক নম্বরে সে যদি ফেরত দেয় তাহলে আপনি লাভ নিতে পারবেন না তাই না একটু লাভ নিলে সে লাভটার নাম কি হবে শুধু হয়ে যাবে তাহলে যে বিনা লাবে আপনার টাকা খাটল দুনিয়ার মধ্যে পুঁজিপতিরা তো টাকা শুধু খাটাইতেই চায় ব্যাংকের মধ্যে রাখলেই তো কিছু ডিপোজিট থাকলেই তো কিছু ফায়দা আসবে আপনি ফায়দাকে মাইনাস করে লোন ফায় আপনি স্যাক্রিফাইস করলেন এক নম্বর দুই নম্বর হলো নিজের টাকা আরেজনকে দিলে অনেক সময় তো আসেও না আমার দুশ্চিন্তাও থাকে যে আবার ঠিক আমার কাছে আসবে কিনা বলা জানা না কোন লোক দুষ্টু আসে নাও দিতে পারে এরকম কত লোকের করজনীয় আর দেয়নি আবার যে দেয় দিতে চায় কিন্তু ব্যাপারে দেওয়ার তো অফিক নাই সেই বাসার নিজের এখন অবস্থা কাহিল হয়ে গেছে আদায় নাও করতে পারেন তো সেটাও কর্জে হাসানা যে আপনি সবর করে দিচ্ছেন একটা লোকে বিপদে পড়েছে অসুবিধায় পড়ে গেছে মসজিদ মাদ্রাসা আটকে গেছে আপনি কর্জ দিচ্ছেন আবার ফেরত নেবেন এখন কোন স্বার্থ আপনার নাই আপনি এখানে কোনো অতিরিক্ত পাবেন না আবার কিছু আশঙ্কার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না এত সত্ত্বেও আপনি দিচ্ছেন এই করল্লা তালা বা এবং করান করজে হাসানার এটাও একটা অর্থ আছে যে এই করজে হাসানা না দিলে মানুষ পৃথিবীতে অনেক মানুষের জন্য কষ্ট হয়ে যেত তাহলে তাদেরকে সুদে টাকা নিতে হতো অচল হয়ে যেত যে সুদ খাবে না সে এখন মরার অবস্থা হয়ে যাবে সুদ দেবে না সেজন্য যারা কর্জে হাসানা যেন মানুষ দুনিয়ার মধ্যে অপরকে দেয় প্রতিষ্ঠানকে দেয় সেটার জন্য বিপদে পড়ে গিয়েছে এরপরে করজে হাসানার আরেকটি মানুষকে কর্জ দিলে সেটার আরেকটি আদব হলো যদি কেউ নিয়েছে আপনাকে মাস পরে দিবে তিন মাস পরে দিবে এক বছর পরে দিবে কিন্তু বেচারা এখন থেকে গেছে তো আপনি যদি তাকে সময় দেন যতক্ষণ পর্যন্ত সে দিতে সক্ষম না হয় ততক্ষণ তাকে মেন্টাল প্রেশার টট্টাল না করেন তত আপনি তাকে সময় দেন অবকার দেন আল্লাহ তালা কাছে আপনি এখানে বহু নেকির মালিক হয়ে যাবেন তার থেকে যত আদায় না করা এমনকি যদি এমন পর্যায়ে সে একদম ফতুর হয়ে গেছে দেখেন দিতে গেলে তার আপনার ঘটি বাটি বাড়ির ভিটা বিক্রি করা লাগতেছে বেসারা আর কোন উপায় নেই তখন যদি তাকে মাফ করে দেন তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন এবং এক লোক ছিল তার ছিল না কিন্তু তার একটা জিনিস ছিল সে একটু পয়সাওয়ালা ছিল লোকদেরকে কর্জ দিত এবং কর্জ আনার জন্য নিজে যাইতো বা ছেলেপেলেদেরকে পাঠাতো বলতো যে আমল করতো ছেলে পেলেদেরকেও বলতো যে দেখো কেউ যদি দিতে না পারে তাকে সময় দিও জড়া দৌড়ি না। আর কাউকে যদি দেখো ভীষণ বিপদে আরো বিপদে আছে। দেওয়ার কোনো ক্ষমতা নাই তাহলে তাকে দাবি দিও। নিজে এই কাজ করেছে সারা জীবন ছেলে মেয়েকে অস করে গেছে এবং সে তিনি যখন ইন্তিকাল করেছেন কবরে গিয়েছে পরে তাকে স্বপ্নে দেখিয়েছেন আল্লাহ তালা অন্যদেরকে যে আল্লাহ তালা তাকে বড় মানে সবকিছু থেকে মুক্তি করে দিয়ে আল্লাহ তাকে জাম্নাতের মালিক বানিয়ে দিয়েছেন তাকে বলা হলো স্বপ্নের মধ্যে কি ব্যাপারে ছিল না আল্লাহ এমন একটা আমাকে ছেড়ে দিয়েছেন আমি মানুষকে ছেড়ে দিয়েছি আল্লাহ তালা আমাকে ছেড়ে দিয়েছে কাজে কর হাসানা এখানে সরাসরি দান খারাপকে বোঝানো হয়েছে আর আমাদের কনসেপ্ট যে করদে আছে এই লোন লোন দেওয়ার কাজটা কর্জ দেওয়ার আভ্যন্তরীণ পারস্পরিক কাজটাকে এই জন্য বলা হয়েছে যে এর মধ্যে অনেক কল্যাণ আছে মানুষের জন্য সমাজের অনেক বেনিফিট আছে তা না হলে এই সমাজ আপনার একটা স্বার্থপর সমাজ হয়ে যাবে একে অপরকে এক পয়সা দিয়ে কেউ সাহায্য করবে না এই জন্য পাশ্চাত্য জগতে মনে করেন এরকম একে অপরকে কর্জ দেওয়ার কোন তেমন কোনো খোঁজ খবর নাই এ সমস্ত দেশে এগুলো হয় না খুব কম হয় যে একে অপরকে হাওয়াত পরা দিয়েছে এই জন্য ব্যক্তিগতভাবে পাওয়া অসহায় মানুষগুলোর জন্য ব্যক্তিগত ভাবে সাহায্য নাই শাস পর্যন্ত যাই হোক তারা বাঁচলো আর কি তো ইসলামে ইসলামে উৎসাহিত করা হয়েছে বেনিফিট সিস্টেম যেন ইসলাম রাষ্ট্র ব্যবস্থা থাকে কিন্তু সব রাষ্ট্রের উপরে ছেড়ে যায়নি মানুষকে ব্যক্তিগত ভাবে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে করজে হাসানা সাদাকাত হায়রাত করার জন্য আপনি কিনবেন নিজে পয়সা দিয়ে সেভেন্টিন গলাকেটে নিয়ে যাচ্ছে কারণ এমনি তো দিবেনা মানে গলাকেটে কেটে আদায় করতে হবে গলাকেটে যা আদায় করে নিজে কয় পয়সা সব পাবেন আর যদি নিজে দান ফেরাত করতাম আর এমনি মানুষকে করলে পেয়ে নিজেরা ভলনটিয়ার্স তো জেলে যাবেন কিন্তু নেকি পাওয়ার জন্য ইসলাম চায় এমন সমাজ ব্যবস্থা কায়েম করতে যেখানে শুধু রাষ্ট্র সমস্ত দায়িত্ব নেবে না মানুষকে ব্যক্তিগত ভাবে অনেক দায়িত্ব নিতে বলবে তখন রাষ্ট্রকে অনেক ট্যাক্স কাটতে হবে না তাকাইলে কোনটা কোনটা আছে ইসলামটার অবস্থাও কাহিম আর পাশ্চাত্যের বেনিফিট অবস্থা সেটাও নাই কোনটাই আছি আমরা আমরা কোনটাতেই নাই তা আবার আমার কোনটা নাই বিধি অনেকে মনে করে যে এসব দেশে যেটা আছে এটাই বোধ হয় আইডিয়াল একদম রোল মডেল এটাও গলত ইসলামের তাই হল রোল মডেল ইসলামের আইডিয়াল নিজের ব্যক্তি জীবনে নিজের আখের আশের কথা চিন্তা করে না জাতের কথা চিন্তা করে দান খেরাত করবে রাষ্ট্রের উপরে বোঝা গিয়ে পড়বে না আর রাষ্ট্রের মানুষ উপরে জুলুম করে ট্যাক্স কাটতে হবে না এরপরে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে সে দায়িত্ব রাষ্ট্র নেবে এই জন্য রসুল্লাহ সাল্লাম কোন জানাজা আসলে তার কাছে পানা কেউ আছে নাকি এখন একটা জানাজ আসলো যে তার পানা আছে শোধ করার কোন ব্যবস্থা আছে না এমন কিছু রেখে যায় যায়নি শোধ করা যাবে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমরা জানাজা পড়াও আমি পড়াব না তোমরা জানাজা পড়াও এই হাদিসা বলছিলাম নাকি আরেকদিন তারপরে তিনি বললেন আমি জিম্মদারি নিলাম আমি এটা শোধ করে দেব ঠিক তালে আমি নামাজ পড়াই দি তুমি নিচো তো হ্যাঁ নিশি নামাজ পড়াই দিচ্ছেন আমি যে বাচ্চারা জিম্মদারি নিছে মহবত করে এই বেসাটাকে দায়িত্ব নিয়ে এ সাথে নিশে কিন্তু বেচার আর পয়সা জোগাড় হয়নি এটা শোধ করে দিবে তোর জিজ্ঞাসা করে তারপরে জিজ্ঞাসা করে তারপরে আলহামদুল্লা আল্লাহ রহমতে জোগাড় হয়ে গেছে আমি শোধ করে দিছি তারপরে তিনি বললেন ফাইনালি যখন দেখা হলো শোধ করে দিছ আমি রাশ শোধ করে দিছি। কয় এখন তার চামড়া ঠান্ডা হয়েছে হাসানা দিবে করজে সমাজের মধ্যে কে অপরের উপকার চলবে এই জিনিসটার মধ্যে অনেকে এখন আতঙ্কগ্রস্ত সহজে লোন দিতে চায় না যে কেউ লোন চাইলে দিতে চান নাকি সহজে চিন্তা করেন আমিও চিন্তা করি মাঝে মাঝে দিলে তো ফেরত না আর যে ফেরত দেবে বিশ্বাস আছে তারে দিতে মোটামুটি সন্দেহ আছে হয়তো দিতে চায় না অনেক সময় লোকেরা তাহলে এই যে হ্যাম্পার না হয় যারা করে নিয়ে মানুষকে দেয় না সক্ষমতা সত্ত্বেও এটা বড় ক্রাইম আল্লাহ তালা এটা পছন্দ করেন না মানুষের হক নিয়ে যারা মরে যায় যাই হোক তো আল্লাহ তালা এখানে বললেন এই আয়াত আমরা শেষ করতেছি যে তোমরা কি করো মনে রেখো তাজিদু ইন্দ এগুলো চলে যায় নাই নাই হয়ে যায় নাই তোমার কাছ থেকে এই সবগুলো তুমি আল্লাহর কাছে পেয়ে যাবো একদিন এবং তুমি যা যা অ্যামাউন্ট দিয়েছ ওই পাবা না। অনেক বেশি পাবা খাই রংরা তিনি সহকারে ফেরত দেওয়া হবে যেমন কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে দেয় সেই দান খয়াতটাকে আল্লাহ তালা ডানহাত দিয়ে কবুল করেন আল্লাহ তালা বলেন হাজি বলেন ডানহাত দিয়ে কবুল করা হয় এখন আল্লাহ তালার আবার আরেক হাত কি বাম হাত নাকি আল্লাহ তাহলে আল্লাহ তালা এটা কবুল করে ফেলেন কবুল করে কি করে তোমরা যেভাবে খুব যত্ন করে আরব কোনো কারো ঘোড়া থাকলে ঘোড়া যদি বাচ্চা দেয় ঘোড়ার বাচ্চাটাকে আর আমরা খুব যত্ন করে লালন পালন করে করে করে করে আস্তে আস্তে বড় করে কারণ একটা দামি জিনিস তার একটা দেখছেন আমাদের দেশের গরিব কৃষকের যদি একটা গাই গাভী একটা বাচ্চা দেয় বাসুটাকে সে অনেক যত্নে পালন করে কি বাসুরটা তার অ্যাসেট একদিন বিক্রি করতে পারবে হ্যাঁ আজকালকার বাজারে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হতে পারে তিরিশ হাজার টাকা বিক্রি হতে পারে এরকম করে যেভাবে তোমরা একটা ঘোড়ার বাচ্চাকে পালন করে বড় করে ফেলো আল্লাহ তালা তোমাদের দানটাকে আল্লাহ করে যত্ন করে বড় করেন আল্লাহ এত বড় করেন কে দিন ওহ পাহাড় সমান হয়ে যাবে সেটা ওই তোমার নেকির পাল্লা আল্লাহ ওটা উঠে দিবেন দান খয়রাতের ফজিলা দেখছেন এত দান খয়রাত করার জন্য ইসলাম মানুষকে উৎসাহিত করেছে খালি ট্যাক্স দেওয়ার জন্য না দান খারাপ বেশি করে করার জন্য এইটা হল ইসলামের দৃষ্টিভঙ্গি আর সর্বশেষে আল্লাহ বলছেন কথায় কথায় ইস্তিকার করি আমরা হ্যাঁ বেশি করে ইস্তিকার করি আল্লাহ কাছে গুনামাফ চাই তব করি ইন গাফুরাহিম কারণ তোমাদের এই দিনের আমন করতে আসলেও অনেক ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় তোমরা সবসময় এই জন্য বেশি করে ইস্তিক ফার করবে আল্লাহ তালা কাছে ইস্তিক সকল অবস্থায় করা লাগে গুণা করলে ইস্তেক ফার করা লাগে কি লাগে না গুণা করলে আল্লাহ কাছে করতে হবে এমনকি নেকের কাজ করলেও ইস্তিক ফার করা লাগে দেখা যায় এই দিনে সালাম ফিরায়ে যা কি দোয়া করবেন আস্তা ফিরুলো তো একদিনে প্রশ্ন করলেন আমাকে নামাজে এতক্ষণ ভালো কাজ করলাম ইবাদত করলাম এখন আশা করলে কি দিনে পড়তাম গুন খুলে না বলে বড় কথা ছিল এই জন্য যে মধ্যে ত্রুটি হয়ে গেছে ভুল হয়ে গেছে বেখেয়াল হয়ে গিয়েছে হক আদায় আদাবের কমতি হয়েছে জন্য তাহলে যদি এবাদতের পরে ইস্তেক ফার করা লাগে তাহলে গুনার পরে কি করা লাগবে অবশ্যই ইস্তেক করতে হবে বেশি করে তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে গুনাম জন্য ইস্তেক ফার করার জন্য বলেছেন এই জন্য আস্তাফরুল্লাহ এই স্লোগানটা আমাদের মুখের মধ্যে বেশি বেশি করে থাকা দরকার আল্লাহ রব আলমী আমাদেরকে তৌফিক দান করুন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের তফসিলভাবে সুরা আলমদাস্তের থেকে বেদুলিল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك في الدنيا حسنا وفي حسنا وقنا عذاب النار اللهم انا نسالك موجبات رحمتك وازاي ما مغفرتك والسلامه من كل اثم من كل والفوز بالجنه والنجاه من النار اللهم اتم نفوسنا تقواها وزكها أنت خير من زكاها انت وليها ومولاها اللهم ارزقنا قيام الليل اللهم ارزقنا قيام الليل اللهم ارزقنا قيام الليل اللهم زجالنا من المتحجدين يا رب العالمين اللهم, اللهم أكتب لنا التحجد في نصيبنا يا رب العالمين اللهم تقبل منا صلاتنا وقيامنا يا رحم الرحمين وصلى الله تعالى على خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك <تكلم>